এই আকাশমণ্ডলী ও জমিনে যেখানে যা কিছু আছে সবই তাঁর একক মালিকানাধীন এবং পরকালেও সমস্ত প্রশংসা হবে একমাত্র তার জন্য তিনি সর্ববিষয়ে প্রজ্ঞাময় जमीन भेतरे प्रवेश करा किसमान वर्षित है जैसे उत्तर जरा आल्लास क्दरत अस्वीकार करत आसबें मालिकर कसम हाँ अवश्य आपतार मालिक অদৃশ্য জগৎ সম্পর্কে অবহিত এই আকাশমন্ডলী ও জমিনের অনুপরমাণু তার চাইতেও ক্ষুদ্র কিংবা বড় এর কোনো কিছুই তার জ্ঞান সীমার অগচরে নয় তবে তা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে যেন এর ভিত্তিতে তিনি তাদের পুরস্কার দিতে পারেন যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে বস্তুত তারাই হচ্ছে সে সৌভাগ্যবান মানুষ যাদের জন্য আল্লাহ তালার প্রশস্ত ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে যারা এ জমিনে প্রাধান্য পাওয়ার আমার আয়াতকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তাদের জন্য পরকালে ভয়ঙ্কর বর্মন দুধ শাস্তি রয়েছে যাদের জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে তোমার মালিকের পক্ষ থেকে নাজিল হওয়া এই কিতাব একান্ত সত্য এটি তাদের পরাক্রমশালী প্রশংসিত আল্লাহতালার দিকেই পথ নির্দেশ করে যারা আল্লাহ আল্লাহতালাকে অস্বীকার করে তারা বলে হে আমাদের সাথীরা আমরা কি তোমাদের এমন এক ব্যক্তি সন্ধান দেব যে তোমাদের কাছে বলবে তোমরা মৃত্যুর পর যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন পুনরায় তোমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত না তাকে কোনো উন্মাদনা পেয়ে বসেছে না আসল ব্যাপার হচ্ছে যারা আখেরাতের উপর ইমান আনে না তারাই সেখানকার আজাব ও দুনিয়ার ঘোর গোমরাহিতে নিমজ্জিত আছে তারা কি তাদের সামনে পেছনে যে আকাশ ও পৃথিবী রয়েছে তার দিকে তাকিয়ে এদের সৃষ্টিকে খুঁজে দেখে না আমি চাইলে ভূমিকে তাদের সহ ধসিয়ে দিতে পারি কিংবা পারি তাদের উপর কোন খণ্ডের পতন ঘটাতে তাতে অবশ্যই এমন প্রতিটি বান্দার জন্য কিছু নিদর্শন রয়েছে যারা আল্লাহ আল্লাহতালার অভিমুখী আমি নবী দাউদকে আমার কাছ থেকে অনেকগুলো অনুগ্রহ দান করেছিলাম এমনকি আমি পাহাড়কেও এই বলে আদেশ দিয়েছিলাম হে পর্বতমালা তোমরাও তার সাথে আমার তসবিহ পাঠ একই আদেশ আমি পাখি কুলকেও দিয়েছিলাম আমি তার জন্য লোহাকে নরম করে ন তাকে আমি বলেছিলাম সে বিগলিত লোহা দ্বারা তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো এবং সেগুলোর কড়া সমূহ যথাযথভাবে সংযুক্ত করো। কিন্তু এ শিল্পগত কলা কৌশলের পাশাপাশি তোমরা তোমাদের নেক কাজও অব্যাহত রাখো তোমরা যা কিছুই করো না কেন আমি তা সবকিছুই পর্যবেক্ষণ করি এমনিভাবে আমি সোলাইমানের জন্য বাতাসকে তার অনুগত বানিয়ে দিয়েছিলাম তার প্রাতকালীন ভ্রমণ ছিল এক মাসের পথ আবার শান্তকালীন ভ্রমণ ছিল এক মাসের পথ আমি তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম তার মালিকের অনুমতিক্রমে জিনদের কিছু সংখ্যক কর্মী তার সামনে থেকে তার জন্য কাজ করত। আমি বলেছিলাম। তাদের মধ্যে থেকে কেউ যদি আমার ও আমার নবীর আদেশ অমান্য করে তাহলে তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আর সাদন করাব সোলাইমান যা কিছু চাইতো, তারা জিনরা তার জন্য তাই তৈরি করে দিত যেমন সুরম্য প্রাসাদ নানা ধরনের ছবি বড় বড় পুকুরের ন্যায় থালা ও চুলার উপর স্থাপন করার জন্তু জানোয়ার সহ সবার আতিথেয়তার উপযোগী বৃহৎ আকারের ডেগুলি হেদাউদ পরিবারের লোকেরা তোমরা আমার শোকরস্বরূপ নেক কাজ করো আসলে আমার বান্দাদের মাঝে খুব অল্প সংখ্যক মানুষই তাদের মালিকের শোকর আদায় করে যখন আমি তার উপর মৃত্যুর আদেশ জারি করলাম তখন তাদের জিন কর্মী বাহিনীর কেউই বাইরের মানুষদের তার মৃত্যুর খবর কেউই দেখায়নি দেখিয়েছে কেবল একটি ক্ষুদ্র মাটির পোকা যা তখনও তার লাঠিটি খেয়ে যাচ্ছিল সোলাইমনের লাঠি পোকায়ে খাওয়ায় যখন সে মাটিতে পড়ে গেল তখন মাত্র জিনেরা বুঝতে পারল সোলাইমন আগেই মারা গেছে তারা যদি তখন গায়েবের বিষয়ে জানত তাহলে তাদের এতকাল লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না আ নগরের অধিবাসীদের জন্য তাদের সীয় বাসভূমিতে আল্লাহর একটি কুদরতের নিদর্শন মজুদ ছিল দুই সারি উদ্যান একটি ডান দিকে আর একটি দিকে। আমি তাদের বলেছিলাম এ থেকে পাওয়া তোমাদের মালিকের দিয়ারে যে খাও এবং এজন্য তোমরা তার শুকুর আদায় করো কত সুন্দর নগরী এটা কত ক্ষমাশীল এ নগরীর মালিক আল্লাহ তালা কিন্তু পরে ওরা আমার আদেশ অমান্য করল ফলে আমি তাদের উপর এক বাদ ভাঙা বন্যা প্রবাহিত করে দিলাম তাদের সে সুফলা উদ্যান দুটো এমন দুটো উদ্যান দ্বারা বদলে দিলাম যাতে থেকে গেল বিশ্বাদ ফল ঝাউগাছ এবং কিছু কুল বৃক্ষ এভাবে আমি তাদের শাস্তি দিয়েছিলাম কেননা তারা আমার নেয়ামত অস্বীকার করেছে আর আমি অকৃতজ্ঞ বান্দা ছাড়া কাউকেই শাস্তি দেই না আমি তাদের সাবা নগরীর অধিবাসীদের সাথে সেসব জনপদের উপরও দান করেছিলাম উভয়ের মাঝে আরও কিছু দৃশ্যমান জনবসতি আমি স্থাপন করেছিলাম এবং তাতে আমি সফরের মঞ্জিল নির্ধারণ করে দিয়েছিলাম তাদের আমি বলেছিলাম তোমরা সেখানে এবার দিনে কিংবা রাতে নিরাপদে ভ্রমণ করো তারা বলল হে আমাদের মালিক আমাদের সফরের মঞ্জিল সমূহ তুমি দূরে দূরে স্থাপন করো তারা নিজেদের উপর জুলুম করল ফলে আমিও তাদের শাস্তি দিয়ে মানুষদের জন্য একটি কাহিনীর বিষয় পরিণত করে দিলাম ওদের আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। এতে প্রত্যেকটি ধৈর্যশীল কৃতজ্ঞ বান্দার জন্যই শিক্ষণীয় নিদর্শন রয়েছে ই প্লিস তাদের মোমেনদের ব্যাপারে নিজের ধারণা সত্য পেয়েছে কেননা তারা তাঁরই আনুগত্য করেছে অবশ্য ইমানদারদের একটি দল ছাড়া অথচ তাদের ওপর শয়তানের তো কোন রকম আধিপত্য ছিল না আসলে ঘটনাটি ছিল আমি জানতে চেয়েছিলাম তোমাদের মাঝে কে আকেরাতের ওপর ইমান আনে আর কে সে ব্যাপারে সন্ধি হান তোমার মালিক তো সবকিছুর উপরই নিগাহ পান হে নী তুমি বলো তোমরা যাদের আল্লাহর বদলে শরিক মনে করো তাদের ডাকো তার আসমানসমূহ ও জমিনের এক অনুপরিমাণ কিছুর মালিক নয় এ দুটো বানানোর ব্যাপারেও তাদের কোন অংশ নেই না তার কোন সাহায্যকারী রয়েছে আমাথের দিন তার সামনে কারো সুপারিশ কাজে আসবে না अवश्य अनुमति देवें से व्यक्तिबाद जब तरफ अंतर भय दूरीभूत फेसरापर के बोल एक अल्लाह तला आदेश दिल्ली मालिक अल्लाह तला सत्य विषय आदेश दिए समुच्च महानबी तुम जिज्ञस कर तुमर क्या आसमान समूह जमीन रेजिक सरबराह करो এখানে আমরা কিংবা তোমরা হয় আমরা উভয়ে হেদায়তের উপর আছি না হয় উভয় সুস্পষ্ট গুমরাহীর মধ্যে আছি তুমি এদের আরো বলো আমরা যে অপরাধ করেছি সে সম্পর্কে তোমাদের কিছুই জিজ্ঞেস করা হবে না আবার তোমরা যা করে বেড়াচ্ছ সে ব্যাপারেও আমাদের কোন জবাবদিহি করতে হবে না এদের আরো বলো কেয়ামতের দিন আমাদের মালিক আমাদের তোমাদের সবাইকে এক জায়গায় জড়ো করবেন मध्य हेदायत और गुमराहर यथार्थ फैसला क्यों हम श्रेष्ठ विचारक प्रबल से आल्ला शरिक बनिए मिलिए रेखे जिन्हे शरिक नहीं परमशाली कुशली हे नबी तुम्हें समग्र मानव जर जान जन सुबाद জাহান নামের রূপে পাঠিয়েছি। কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না তারা বলে হে মুসলমানরা যদি তোমরা সত্যবাদী হও তাহলে বল তোমাদের এ ওয়াদা কবে বাস্তবায়িত হবে হে নবী তুমি এদের বলো তোমাদের জন্য যে দিনের ওয়াদা করা হয়েছে তোমরা তার থেকে এক মুহূর্ত যেমনি পিছিয়ে থাকতে পারবে না তেমনি তোমরা এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না কাফেররা বলে আমরা কোনোদিনই এ কোরআনের উপর ইমান আনব না এবং আগের কেতাবগুলোর উপরও ইমান আনব না হেনবি সেই ভয়াবহ দৃশ্য যদি তুমি দেখতে পেতে যখন জালেমদের তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে তখন তারা একজন আর একজনের উপর কথা চাপাতে থাকবে যাদের পদানত করে রাখা হয়েছিল তারা এ প্রাধান্য বিস্তারকারীদের বলবে যদি তোমরা সেদিন না থাকতে তাহলে অবশ্যই আমরা মোমেন থাকতাম এই কথার জবাবে এই অহংকারী লোকেরা যাদের দাবি রাখা হয়েছিল তাদের বলবে আমরা কি তোমাদের হেদায়তের পথে না চলার জন্য যখন তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল আসলে তোমরা নিজেরাই ছিল নাফর যাদের পদানত করে রাখা হয়েছিল এবার তারা অহংকারী নেতাদের বলবে জবরদস্তি না হলেও তোমাদের রাত দিনে চক্রান্ত নাফরমানি করতে আমাদের বাধ্য করেছিল বিশেষ করে যখন তোমরা আমাদের আদেশ দিতে যেন আমরা আল্লাহ তালাকে অস্বীকার করি এবং অন্যদের তার সমকক্ষ দাঁড় করাই এভাবে একে অপরকে অভিযুক্ত করতে করতে যখন তারা তাদের চোখের সামনেই আজাব দেখতে পাবে তখন তারা মনে মনে ভীষণ অনুতাপ করতে থাকবে সেদিন যারা অস্বীকার করেছে আমি তাদের গণদেশে শেকল পরিয়ে দেব তুমি বলো স্বীয় কর্মের জন্য এদের এর চাইতে ভালো কোন বিনিময়কে দেওয়া যেত কখনও এমন হয়নি আমি কোন জনপদে জাহান নামে সতর্ককারী রূপে কোন নবী পাঠিয়েছি অথচ তাদের বৃত্তশালী লোকেরা কথা বলেনি তোমাদের যে পয়গাম দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করি তারা আরো বলেছে আমরা এ দুনিয়ায় ধনে জনে তোমাদের চাইতে সমৃদ্ধশালী এবং পরকালে আমাদের কখনই আজাব দেয়া হবে না হে নবী তুমি বলো আমার মালিক যাকে ইচ্ছা করেন তার রেজেক প্রশস্ত করে দেন যাকে ইচ্ছা সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষই এ তা বোঝে না এ মানুষ তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি এমন কোন বিষয় নয় যে এগুলো তোমাদের আমার নৈকট্য লাভ করতে সহায়ক হবে তবে যে ব্যক্তি ইমান এনেছে এবং সে অনুযায়ী নে কাজ করেছে সে এ নৈকট্য লাভ করতে পারবে এ ধরনের লোকদের জন্যই কেয়ামতে দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা রয়েছে তারা জান্নাতে সুরম্য বালাখানায় নিরাপদে অবস্থান করবে কেন না। তারা নেক আমল করেছে যারা আমার আয়াতকে নানা কৌশলে ব্যর্থ করে দিতে চেয়েছে তারা হামেশ আজাবে পড়ে থাকবে তুমি বলো আমার মালিক তার বান্দাদের মাঝে যার প্রতি ইচ্ছা করেন তার রেজেক বাড়িয়ে দেন আবার যার প্রতি ইচ্ছা তার জন্য তা সংকুচিত করে দেন তোমরা যা কিছু আল্লাহর পথে খরচ করবে তিনি তোমাদের অবশ্যই তার প্রতিদান দান দেবেন কেননা তিনিই হচ্ছেন সর্বোত্তম রিজেক দাতা যেদিন তিনি এদের সকলকে হাসলের ময়দানে একত্রিত করবেন অতপর ফেরেস্তাদের উদ্দেশ্য করে তিনি বলবেন এ মানুষরা কি দুনিয়াতে শুধু তোমাদের করত ফেরা বলবে হে আমাদের মালিক তুমি মহান তাদের বদলে তুমি আমাদের অভিভাবক ওরা তো বরং জিনদের বাদাত করত এবং এদের অধিকাংশ তাদের উপর বিশ্বাসও করত আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার কোনো কিছুই করার ক্ষমতা নেই জালেমদের আমি আরো বলবো যে আগুনের আজাব তোমরা অস্বীকার করতে আজ তারই মজা উপভোগ করো যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তারা বলে এ ব্যক্তি আমাদের মতো একজন মানুষ বই কিছু নয় তোমাদের পূর্বপুরুষরা যাদের এবাদত করত তা থেকে সে তোমাদের ফিরিয়ে রাখতে চায় এবং কোরআন সম্পর্কে তারা বলত এটা তো মন মিথ্যা ছাড়ার কিছুই নয় আর এই কাফেরদের কাছে যখনই কোনো সত্য এসে হাজির হয় তখনই তারা বলে এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু আমি এদের কখনও কোনো আসমানী কেতাব দেইনি যা তারা পড়তে পড়াতে পারে না আমি তোমার আগে এদের জন্য অন্য কোনো সতর্ককারী পাঠিয়েছি এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা করেছিল। অথচ আমি তাদের যা কিছু দান করেছিলাম তার এক দশমাংশ পর্যন্ত এরা পৌঁছতে পারেনি অতঃপর যখন তারা আমার নবীদের অস্বীকার করেছে তখন তুমিও দেখেছো আমার আজাব কত ভয়ঙ্কর ছিল হে নবী তুমি এদের বল এসো আমি তোমাদের শুধু একটি কথাই উপদেশ দিচ্ছি তা হচ্ছে তোমরা আল্লাহ সত্যের উপর দাঁড়িয়ে যাও দু দুজন করে দুজন না হলে একা একা অতপর ভালো করে চিন্তা করে দেখো তোমাদের সাথী মোহাম্মদ কোনো রকম পাগল নয় সে তো হচ্ছে তোমাদের জন্য আসন্ন ভয়াবহ আজাবের একজন সতর্ককারী মাত্র। মাত্রি তুমি বলো আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করিনি অতএব তা তো তোমাদের কাছেই রয়ে গেছে যা আদায় করা তোমাদের জন্য একান্ত অপরিহার্য আমার পাওনা তো আল্লাহ তিনি প্রতিটি বিষয়ের উপরই সাক্ষী বল আমার মালিক সত্য দিয়ে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করেন যাবতীয় অদৃশ্য বিষয়ে তিনি পরিজ্ঞাত তুমি বলো সত্য এসে গেছে বাতিল নির্মূল হয়ে গেছে এর না সূচনা হবে আর না হবে পুনরাবৃত্তি নবী এদের বলে দাও আমি যদি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে আমার এ বিচ্যুতির পরিণাম আমার উপরই বর্তাবে আর যদি আমি হেদায়তের ওপর থাকি তবে তা শুধু এজন্য যে আল্লাহ আল্লাহতালা সবকিছু শোনেন এবং সবার একান্তর নিকটে অবস্থান করছেন যদি তুমি সেদিনটি দেখতে পেতে যখন এরা ভীত বিহবহ হয়ে ঘুরতে থাকবে এবং তাদের জন্য পালানোর পথ থাকবে না এবং একান্ত নিকট থেকে তাদের পাকড়াও করা হবে এ সময় তারা বলতে থাকবে হাঁ আমরা তার উপর ইমান আনলাম কিন্তু এখন এত দূর থেকে ইমানের নাগাল তারা কিভাবে পাবে অথচ এরাই ইতিপূর্বে তাকে অস্বীকার করেছে দূর থেকে ভালো করে না দেখে অনুমানের ভিত্তিতেই কথা বলেছে আজ তাদের মাঝে ও জান্নাত সম্পর্কিত তাদের কামনা বাসনার মাঝে একটি অপ্রতিরোধ দেয়াল দাঁড় করিয়ে দেয়া হবে যেমনি করা হয়েছিল তাদের পূর্ববর্তী মোশ্রেক সাথীদের বেলায় মূলত ওরা সবাই বিভ্রান্তিকর সন্দেহে সন্দিহান ছিল